পিলারের মাঝখানে খালি থাকবে তবে উত্তম হইল মসজিদের মাঝখানে যখন পিলার দিলে তখন এটা একটু দেখে শুনে দেওয়া যাতে কাতারের গ্যাপ না হয় তো অনেক মসজিদে এমন ভাবে দিয়ে দিছে যে পিলারের কারণে এটার আলোচনা আমার আলোচনার মধ্যেই ছিল যে হানাবি মাঝাবের সংস্কার আপনি হানাবি মাঝাব পালন করলেই আপনি আচরণ নামাজ চারটায় বড়া লাগবে কারণ হানাবি মাঝাব হলো তিনটা মাঝাব মিলে হানাফি মাঝাব এটা অনেক ভাই জানা হানাভি মা একটা মাঝাব না হানাফি মাঝাব তিনটা মাঝাব মিলে একটা হানাফি মাঝাব টানাকুল মাঝাব মানে তিন মাঝাবকে একত্রিত করে একটা মাঝাব করা হয়েছে ইমাম আবু আনীপা একটা মাঝাব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একটা মাঝাব ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ একটা মাঝাব তিনটা মাঝাব মানে এক গোল হইলেই হয়। আর একজনের মত হইলো দি গোল হইলে তা আপনি যদি হানাপি মাজাবে মানেন তিনজনের দুইজন যদি দিকে থাকে হানাবি ঠিক আছে আমি মানি কিন্তু আমরা বাংলাদেশে পাঁচটা গড়িয়ে আসতেছি আমাদের বাপদাদারা এমনি পড়ে আসতেছে আমরা যদি এখন সাইটে আলু যাই তো মানুষকে বুঝছে দেখো এরা আলেয়া দিচে গেছে এই এখানে সাইটটায় অনুসরণ করে সাতটায় পাঁচটা জি